আমরা আবার আরেকটি সুন্নতি আলোচনা করব সেটি হচ্ছে ঘুম থেকে উঠে আপনার নাককে ঝেড়ে তিনবার ঝেড়ে পরিষ্কার করে নেওয়া পানি দিয়ে নাককে তিনবার ঝেড়ে নেবে যে তিনি বলেন যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে তখন সে যেন তিনবার নিজের নাকে পানি দিয়ে নাককে ছেড়ে নেয় কারণ শয়তান তার নাকের বাসির মধ্যেই রাত্রি করে যে তোমাদের কেউ ঘুম থেকে উঠলে সে যখন উজু করবে সে যেন তিনবার হ্যাঁ নাকে পানি দিয়ে ঝেড়ে নেয় এই কাজটা আপনার করা সুন্নত একটি কাজ कारण कारण वर्णित होता हम शानी शैतान रिवल मानुषी अवस्थान कर যেটাকে দূর করতে হবে এমন কিছু নয় তাইলে এটা বাধ্যতামূলক হয়ে গেল না বরং এটা মোস্তাদ থাকলো দ্বিতীয় মধ্যে আরেকটি পক্ষ বলছেন যে ঘুমের থেকে উঠে নাককে ঝেড়ে নেওয়া তিনবার পানি দিয়ে সেটা ওয়াজিব কারণে ওয়াজিব বিধানটাকে রহিত করার মতো কোন আপনার প্রমাণ নেই সুতরাং আপনার সেটা ওয়াজিব হবে এবং তারা বলতে চাচ্ছেন যে পথ মুক্ত ব্যক্তিরা যেটা বলেছে যে আপনার মানে প্রমাণিত হয় না যে এই যে সুলাখান আদেশ এই আদেশের বিপরীতটা মানে আদেশকে নষ্ট করে দেওয়ার ব্যাপারটা সাব্যস্ত হয় না মানে দলিল হিসাবে কার্যকরী হতে পারে না কারণ আপনার কারণ যেটা বলতেছিলাম কারণ কারণটা শুধু এটাই নয় যে না ধোয়াটা ছেড়ে ধোয়া সেটা তবে একটি কথা রয়েছে সেটি হচ্ছে সম্ভাবনা রয়েছে যে আপনার এই হাদিস যে ব্যাপকভাবে বলেছে যে এটাকে আপনার মানে নির্দিষ্ট করে ফেলতে পারেন যেমন আমরা যে উজু করার সময় নাক ঝেড়ে দইবে সুতরাং আমরা এমন করতে পারি ব্যাপকতাটাকে বিশেষ করে ফেলতে পারি তাই উদ্দেশ্য হবে উজুর সময় সেই কাজ করা আর না ফেলে আমরা এটাও করতে পারি দনু হাদিসকে ভিন্ন ভিন্ন রাখতে পারি কমপক্ষে ওয়াজিব না হলে সুন্নত হিসেবে আমরা ধরে নিচ্ছি এখন একটা কথা সুরা আকুল্লাম হাদেশের মধ্যে বলেছেন যে শয়তান আপনার মানুষের নাকের বাসিতে রাত্রি যাপন করে এটার মানে কি কেউ এটা বলতে চাইছেন এটা ব্যাখ্যায় যে এবং বিশ্রী জায়গায় সে পছন্দ করে এই কারণে সেভাবে বলা হয়েছে আর কেউ কেউ বলেছেন না বাস্তবিকার্থেই রসুলের ভাষ্য অনুযায়ী শয়তান হ্যাঁ রাত্রি যাপন করে মানুষের নাকের বাসিতে এটা নিশ্চিত কথা शरीर प्रत्येक रक्षा कवच आर तला नाक छाड़ा नाक मध्य तला लगाना हा मैं नाक तला देवर कोरियत व्यवस्था नहीं हम्म कारण करते हम्म আর কিন্তু যে রসুল আকরমসু ইসলামের সামনে একবার আলোচনা হয়েছিল একজন ব্যক্তির যে রাত্রি ঘুমিয়েছে এবং ঘুমে এত লম্বা দিয়েছে যে সকাল হয়ে গেছে তখন রসুল আকরম সু ইসলাম তার ব্যাপারে বলেছেন দেখুন উদ নেই তার কানে প্রস্রাব করার সুযোগ পায় না তাহলে প্রতিরোধের ব্যবস্থা সরিয়ে রেখেছে এরকম ভাবে মুখটা মুখ দিয়েও আপনার শয়তানের ঢুকার ব্যবস্থা আছে এবং সরিয়ে বন্ধ করারও ব্যবস্থা দিয়েছে এসেছে তোমাদের হাই আসে তার অন্য বর্ণায় সাধ্য মতো সে মুখে বন্ধ করে রাখার চেষ্টা করবে এবং আবহাওয়ার মধ্যে বোখারি মুসলিম বলা আছে যে আমরা বলতে পারি যে একজন মুসলিমের উপর সত্যিকার ইমান তার মধ্যে থাকতে হবে সে আপনার সরিয়ে যা এসেছে বিশুদ্ধ সূত্রে সেটাকে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে আনুগুত্য করতে হবে যে এই যে কারণটা দেখানো হয়েছে এই কারণের আপনার না পাক ছাড়াও লুকাই কারণ এটার মধ্যে থাকতে পারে সুতরাং আমাদের মেনে নিয়ে হাদিসকে ওইভাবে আমল করা উচিত আল্লাহ আমাদেরকে সঠিকটা সঠিকটা আমল করার তৌফিক দাম করুন